আসো দেনঙে ডাকো টাকূপে আসযিন আেত এঽকেন দেন েন বেন আসে এদয�ন আসযিন বারাগে সিনাদে সালে আসিন মারা সিন যিন এেন আসিন বা بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ألا وكره المشركون صدق الله العظيم شوم محبت الاش درش پوری على سيدنا ونبينا وشفينا وحبيبنا محمد সোমম হিওয়ালা অলি ও সাহি অ বার কলম সবাই দৃশ্যপুরি অলিদিন মৌলা না হেমদ সোমমি অলি ও স্ববিহি অসলাম অম স শকর জৈ মা করিম দীর্ঘ রাত্র পর্যন্ত দামিয়ক হদিসের মজলিস আলমা মোমেন মুদের এই দামি এক গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস যেভাবে গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল ভালো মতো গোসল করার পরে ময়লা সব সাফ হয়ে যাবে মাজলিসে ঢোকার আগে আমায় বহুত গুনা ছিল আল্লাফাক ইচ্ছা করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব মাফ হয়ে যাবে সৈদুলা মুহমদ আরবি সালাত ফরমান যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশ করার উদ্দেশ্যে জিকিরের মাজদিসে বসিয়া যায় জিকির শেষে যখন জাকরিন মাজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফের আসমান থেকে ডাক দিয়ে বলে নেকের আল্লাহাকারা পরিবর্তন করে দিচ্ছে যেভাবে আল্লাহাক রবুল আলম সুরাই ফুরানের মধ্যে ফরমান যদি তোমরা আল্লাফাক আল্লাফাক পরিবর্তন করে দেবেন রাত্র অনেক হয়ে গেছে আসলে মুফতি সাহেব বলছে হুজহ শুধু একটু দোয়া করার জন্য আসবেন অনেকগুলি প্রোগ্রাম সেই জহুরের পর থেকে শুরু করছি শেষ পর্যন্ত দোয়া করার জন্য এখানে আসছি আর দোয়া নেওয়ার জন্য আসছি আমি আর বেশিক্ষণ কথাও বলবো না যেহেতু বয়ান তো হয়েই গেছে আপনারা বয়ান শুনছেন আমি শুধু যে আয়া শরে করছি এর উপরে কিছু আলোচনা করতে চাই হুআ আর রসুল আহু বিল হুদা ওয়াদ হাক ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে বিলহুদা। আই বিল এলএম অ দিন হক আই বিল আমাল যেই মাওলাই করিম হেদায়তের সাথে ন্যাক আমলের সাথে তার রসুলকে প্রেরণ করছেন কেন লিউজ হিরাহ আলা দিন কল্লি যেন তার আদর্শ তার নিয়ম তার কানুন সমস্ত আদর্শের উপরে বিজয় অর্জন করে যদিও মোশেকের পছন্দ করে না হু আল্লা জি ওই সত্তা কে অজিবুল অজুদ আল মুস্তাজফাত ওই সত্তা যিনি সর্বক্ষর অজুদের মধ্যে আছেন অস্তিত্বের মধ্যে আছেন এক সেকেন্ডের জন্য তার মখলুকাত থেকে তিনি বেখবর না এক সেকেন্ডের জন্য আল্লাহ তার মখলুকাত থেকে বেখবর না শুধু মানুষের থেকে না তার মাখলুকার থেকে কী শব্দ ব্যবহার করছি ভাই বলেন কথা বলেন জোরে বলেন তার মানি এক সেকেন্ড যদি আল্লাফাক সূর্যের থেকে বেখবর হন সূর্য তসনাস হয়ে যাবে যদি চন্দ্রের থেকে বেখবর হন চন্দ্র ধ্বংস হয়ে যাবে যদি তারকার রাজির থেকে বেখবর হন সমস্ত তারকার রাজিগুলি ভূমণ্ডলে সৌরজগতে উর্দু জগতে আল্লাফাকা আর এক তারকার সাথে টক্কর লেগে গোটা তারকাগুলি ধ্বংস হয়ে যাবে কি কথা ঠিক না আল্লাফাক পানির থেকে যদি এক সেকেন্ডের জন্য বেখবর হন জলোচ্ছ্বাস হয়ে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাফাক যদি মাটির থেকে এক সেকেন্ড বেখবর হন গোটা মাটি ভূকম্প হয়ে গোটা দুনিয়া ধ্বংস করে দিবে। এক সেকেন্ডের জন্য আল্লাফাক তার মাখলো থেকে বেখবর নন তিনি প্রেরণ করছেন তার রসুলকে কাকে ভাই সবাই কথা বলেন রাত্রে অনেক হয়ে গেছে আমি সংক্ষিপ্ত কথা বলবো আমার কথা সাথে সাথে একটু জবাব দিবেন কথাগুলি হৃদয়ঙ্গম হবে কথাগুলি কী হবে হৃদয়ঙ্গম হবে যদি আমার কথার জবাব দেন তার রসুল কেআলাজি আর রসুল কি জিনিস ভাই বসেন বসেন রসুল এবং মধ্যে কোনো পার্থক্য আসে কি নাই ওলামায় কাম মোত্তাক খুব খেয়াল দিয়ে কথা শোনেন রসুল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আসে কি নাই কেউ বলেন কোনো পার্থক্য নাই একই জিনিস নবী যা রসুলতা সবাই দাওয়াতি কাছে ব্যস্ত তাস্কিয়ার কাছে ব্যস্ত কিন্তু তাদের উপর একটা প্রশ্ন জাগে প্রশ্ন কি আল্লাফাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান অমা কামিন এখানে আল্লাফাক রবুল আলমিন রসুল এবং নাবি মাতুক মাতুফাল মাতুফ মাতুফ আলাই একটা আর একটা বিপরীত হয় যেহেতু রসুল এবং নাবিয়ান বলছেন কাজে রসুল এবং নাবি এক জিনিস না তাহলে পার্থক্য কী কেউ কেউ বলেন যাদের উপরে নতুন কোন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রসুল যাদের উপরে নতুন শরিয়াত আসে নাই তাদেরকে বলা হয় নবী কেউ বলেন যাদের উপর নতুন কেতাব আসছে তাদেরকে বলা হয় রসুল যাঁদের উপর নতুন কেতাব আসে নাই তাদেরকে বলা হয় আমি কি গাছের সাথে কথা বলতেছি না তো কথার জবাব না দিলে আমি কথা বলতে পারব না আমার কথার জব মুখ খুলা না কথা বললে আমি জবাব দিতে পারব না আমি পাথরের সঙ্গে কথা বলতে পারি না মুখ খুলিয়া জবাব দিতে হবে আমি বললাম তো দুইটা ফায়দা একটা আমার দিকে আপনার আকর্ষণ ঠিক থাকবে কথাগুলি হৃদয়ঙ্গম হবে আর যদি মুখ খুলিয়া জবাব না দেন আপনি আমার দিকে থাকবেন আপনার শরীর এখানে থাকবে মন বাড়িতে চলিয়া যাবে কথা ঠিক না একটু জবাব দেন না একটু জবাব দেন এখন ভালো লাগবে কি কথা ঠিক আছে না আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ পড়াতে পারে না এইটা দর্শ এটা ক্লাস এটা ক্লাস কিছু শিখতে হবে জানতে হবে কি কথা ঠিক না কয়সা খরচ করে এখানে আসছেন প্যান্ডেল করছেন। বিভিন্ন ওলামাই কালামকে ডাকছেন কিছু এলএম না শিক্ষা গ্রহণ করলে ফায় কি কথা ঠিক না তাদের উপরে প্রশ্ন আসে কি প্রশ্ন আল্লাফা কালামে ইসমাইল আলাই সালামকে আল্লাহাক রসুল বলছেন এবং নবী বলছেন কি বলছেন রসুল বলছেন নবীও বলছেন অত নবী ইসমাইল আলাই সালামের উপরে নতুন কোনো কিতাবও আসে নাই সে শরিয়াতে পরিবর্তন করে নাই নতুন কোন শরীয়তে প্রবাক্তাও না নতুন কোন কিতাব দাঁড়িয়েও না অথচ তাকে আল্লাবা কি বলছেন রসুল বলছেন তাহলে এখন কি অবস্থা হয় বলেন তো ইমামে এমনে তাইমিয়র আহমেদুল্লাহ আলহি ইমামে এমনে তেইমিয়র আহমতুল্লাহ আলী কিতাব নবুয়াতের মধ্যে রসুল এবং নবীর পার্থক্য করেন এইটা আমাদের মনে রাখতে হবে আগের কথাগুলি মনে না থাকলেও হবে কিন্তু এই কথাটা প্রত্যেকটা মোমেনের মনে রাখতে হবে রাজিয়াসিন আলহামদুলিল্লাহ কি বলেন সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা ফরজ নাহিয়ানেল মনকার ফরজ না জিহাদ ফরজ না সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা জিহাদ করা নাহিয়ানেল মনকার করা কি না ভাই ফরজ না কিন্তু প্রত্যেকটা রসুলের উপরে প্রত্যেক রসুলের উপরে জিহাদ করা অন্যার মোকাবেলা করা নাহিয়ানের মনকার করা প্রত্যেক রসুলের উপরে ফরজ মনে থাকবে ইমামে এব্দ তাইমিয়া রহমতুল্লাহ যেই রসুল এবং নবীর মধ্যে পার্থক্য করছেন এর চেয়ে ভালো আসহ এবং কবি আর কোনো পার্থ হতে পারে না যেই সমস্ত রসুলরা অন্যার মোকাবেলা করবে তাদেরকে রসুল বলা হয় যদিও তাদের উপরে কোনো কেতাব আসুক অথবা নাই আসুক শরিয়াতের পরিবর্তন করুক অথবা নাই করুক হু আল্লা রসুল আহ জনাব মোহাম্মদ রসুল সাল্ল আসাল্লাম শুধু নবী নন তিনি বলেন তিনি উম্মত আমরা তার কি কাজী নবী মুহাম্মাদের উম্মতটা শুধু নবীলা কাজ করলে হবে না নবী আলা কাজ তো করবো করবই তার সাথে রসুলওয়ালাও কাজ করতে হবে কি কাজ করতে হবে রসুলওয়ালা কাজ করতে মনে থাকবে এক নাম্বার পয়েন্ট এইটা মনে রাখা দরকার নাম্বার দুই নাম্বার দুই আমরা অনুকরণ করি কার অনুকরণ করি এইটা আমাদের মনে রাখতে হবে এক ব্যক্তি হাড়ের রুগীর খেসে গেছে হাড় সম্পর্কে অনেক কিছু বয়ান করছে ফাজাইল হাড়ের এই লাভ ওই লাভ এই উপকার সেই উপকার আর ব্যক্তি কিডনির ডাক্তারের খেসে গেছে কিডনির এই লাভ ওই লাভ আরেকজনের লাংসের ডাক্তার রেখে গেছে। আরেকজনের ব্লাডের ডাক্তার রেখে শিখেছে প্রত্যেকে ব্লাড কিডনি হার্ট লাংস সম্পর্কে খুব গুরুত্ব সহকারে আলোচনা করছে এখন ওই ব্যক্তি চিন্তা করছে আমার হার্টই যথেষ্ট কিডনির দরকার নেই যে কিডনির ফজিলাস শুনছে সে মনে করছে আমার কিডনি যথেষ্ট হার্টের প্রয়োজন নেই যে কিডনির ফজিলাস শুনছে লান্সের ফজিলার শুনছে সে মনে করছে আমার লাংসই যথেষ্ট আমার ব্লাডের প্রয়োজন নেই এখন কি করলাম হার্ট আবদুল্লা কে কিডনি রহমানকে লাংসাগ করে দিলাম কি করলাম কি লোকটা বাঁচবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেন হার্টের গুরুত্ব নাই লাংসের গুরুত্ব নাই তা বাঘ বাঘ করতে অসুবিধা কোথায় সমস্যা কি লোকটা বাসবে না তা কি করতে হবে বলেন তো কথা বলেন একই মানুষের মধ্যে একই সাথে সব পার্টগুলি সুস্থ থাকতে হবে যদি না থাকে মানুষ ডেট মানুষটা মারা যাবে কি কথা ঠিক না ঠিক দিনের যতগুলি কাজ আছে আমরা ভাগ করে ফেলাইছি দাওয়াত তুমি দাও তাস্কিয়া তুমি করো জেহাদ তুমি করো তালিম তুমি করো এমাদত তুমি করো জিকির তুমি করো আমি এইটা করি আমি সেইটা করি যেরকম হার্ট লাংস কিডনি ব্লাড একই মানুষের মধ্যে একই সাথে সবগুলি সুস্থ থাকতে হবে ভিন্ন ভিন্ন ভাগ করলে মানুষ বাঁচবে না ঠিক দিনের দাওয়াত দিদের কাজগুলি ভাগ ভাগ করে পালন করলেও দিন মারা যাবে দিনও থাকবে না দিনও ডেট হয়ে যাবে কি করতে হবে আবদুল্লাহকেই করতে হবে জিকির আবদুল্লাহকেই করতে হবে তালিম আবদুল্লা করতে হবে আমরা ভাগ করলাম এই অধিকার আপনাকে কে দিছে এই অধিকার আপনাকে কে দিছে আমরা অনুকরণ করবো কার আল্লাহ নবীর জোনে বলেন কার আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহ নবীর আমরা অনুকরণ করব। আল্লাহর নবী কি ভাগ ভাগ করে কাজ করছে না সব কাজগুলি আল্লাহর অথচ আল্লাহর রসুল সব কাজগুলি একই সাথে করছে আপনাকে ভাগ করার অধিকার কে দিল কোন ওহি আপনার নাজেল হইছে এটা আমাকে বলতে হবে কি কথা ঠিক না প্রিয় ভাইয়ারা আমার এক ব্যক্তি এক ছাত্র সে অঙ্কে একশো মার্ক্স পাইছে কিন্তু ইংলিশে গোলান্ডা জিরু পাঁচ না ফেল জোরে বলেন বেশ ভালো কথা অঙ্কে একশো মার্কস ইংলিশে জিরু সে যেরকম ফেল তুমি দাওয়াতে একশো তালিমে জিরু তালিমে একশো দাওয়াতে জিরু তুমি তালিমে তো একশো জেহাদে জিরু জেহাদে একশো এরপর দ্বিতীয় অনুকরণ কার্লা কুন্নতিহাওয়িজ কার অনুকরণ করব খোলাফায় রাশিদেনদের দেখেন খোলাফায় রাশিদের অবস্থা কি আলী রাজিউল্লাহ তালাহু আবেদ কেমন আবেদ কোন এক যুদ্ধে তার পায়ের মধ্যে একটা তীর গাতিয়া গেছে বের করা যায় না বিষক্ত তীর আল্লাহ নবী কি বললেন যখন আলী নামাজে দাঁড়াইয়া যায় তখন তার পাড় থেকে দাঁত দিয়া কামরাইয়া তীর সুটাইয়া ফালাও সুটাইয়া ফালাই কিন্তু আলী রাজি আল্লাহু তালাহু কোনো কিছু ত্যাগ করতে পারে নাই নামাজি আবেদ তিনি কি আবেদ আবার দেখেন মুজাহিদ কেমন আলিরাজি বলছেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় মেহমান সময় রোজা রাখা এবং কাফের মসজানো খুবই প্রিয় এক আবেদ আবার মুজাহিদ আল্লাহ রাহিব কি বললেন কাল হয় তার দ্বারাই বিজয় হবে যে সাইফুল্লাহ আল্লাহ তরাবাড়ি সেই ব্যক্তি কে ছিলেন আলী রাহা তা আবেদ ছিলেন মুজাহিদ ছিলেন আবার কেমন আলেম ছিলেন নবীলাম কি বললেন সাগর আর আলী তার দরজা দরজা ব্যতীত কোন ব্যক্তি ঘরে ঢুকতে একই ব্যক্তি একই ব্যক্তি আবেদ মুজাহিদ মুবাল্লিক একই ব্যক্তি উস্তাদ কথা ঠিক না অথচ আমরা বর্তমানে দিন ভাগ ক্রীড়া ফেলাই দিন কি করছি এরকম ভাগ ভাগ দিনে দিন ঠিকবে না বরং দিন ডেট হয়ে যাবে। আমাদেরকে সব কাজগুলি। হা তবে আমি এই কথা বিশ্বাস করি কেউ অঙ্কে ভালো ইংলিশে একটু খারাপ হতি পারে কেউ ইংলিশে ভালো ভূগোলে একটু খারাপ হতি পারে কেউ ভূগোলে ভালো ইতিহাসে একটু খারাপ হতি কিন্তু তুমি ইতিহাস পরীক্ষায় দিবা না ইতিহাসে ফেল করবা ভূগোলে ফেল করবা তা হবে না হয়তো কেউ দাওয়াতে ভালো তাস্কিয়া কম থাকতে পারে কেউ তাস্কিয়ায় ভালো তালিম একটু কম থাকতে পারে কেউ তালিমে ভালো দাওয়াত একটু কম থাকতে পারে কেউ দাওয়াতে ভালো জিহাদে একটু কম থাকতে পারে কিন্তু তুমি সেখানে মার্ক্স পাবা না পরীক্ষাই দিবানা তোমার মধ্যে একটাও থাকবে না তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না আমাদের মধ্যে দিনের বুজের খুবই অভাব খুবই অভাব এর জন্য আল্লাহ নবীর অনুসরণ করতে হবে তিনি আসছেন কেন লিউজ হিরাহু আল্লা দিনই কুল্লি সমস্ত আদর্শের উপরে আমার নবীর আদর্শ কি হবে বিজয়ী হবে কি হবে ভাই আদর্শ দুনিয়ার মধ্যে বিভিন্ন আদর্শ আসে কি নেই সক্রোটিসের এক আদর্শ আস প্লেটোর এক আদর্শ আস অ্যারোস্টোটালের এক আদর্শ আসে কার্লার্ক্সের এক আদর্শ মাউসুতনের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের এক আদর্শ কমিউনিজম এক আদর্শ সোশ্যালিজম এক আদর্শ ক্যাপিটালিজম একাদশ এক আদর্শ ডেমোক্রেসি কথা বলেন না কেন এগুলো সব আদর্শ কানুন নিয়ম লিউজ আলাদী আমার নবীর ইসলামী আদর্শ আমার নবীর কমিউনিজম আদর্শের চেয়ে বিজয় হবে গণতন্ত্রের চেয়ে বিজয় হবে পুঁজিবাদের চেয়ে বিজয় হবে সমাজতন্ত্রের চেয়ে বিজয় হবে অথচ মুসলমান আল্লাহ বলছেন আমার নবীর আদর্শ সমস্ত আদর্শ হয়ে বিজয় হবে অথচ মুসলমান হয়ে ইসলামী আদর্শ গ্রহণ না করে কমিউনিজম আদর্শ গ্রহণ করল কিভাবে ডেমোক্রেসি গ্রহণ করলা কিভাবে সেকুলারিজম গ্রহণ করল কিভাবে অথচ আল্লাহ আল্লা বলছে লিউজিরাওয়ালা দিন করলি আমার নবীর আদর্শ সমস্ত আদর্শ বিজয় অর্জন করবে না তুমি পরিপূর্ণ আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারো নাই কথা ঠিক না তুমি তুমি ইসলাম বুঝো নাই তুমি ধর্ম বুঝছো ধর্ম কি যেমন হিন্দুরা কিছু কৃষ্টি কালচার পালন করলে তাদের ধর্ম আদায় হয়ে যায় যেরকম গুণা করছে তুলসীর সামনে গিয়ে মাথা মতো করলে গুণা সব মোশন তুমি খ্রিস্টানের আদর্শ বুঝছো খ্রিস্টান কি ওই যে কুরুচিহ্ন আছে না কুরুচিহ্ন চুমা দিয়া গির্জা গিয়া রবিবার একটা মাথা নত করলে ধর্ম পালন হয়ে যায় তুমি বৌদ্ধদের আদর্শ বুঝছো তুমি শিখদের আদর্শ বুঝছো কিন্তু ইসলাম কি জিনিস তুমি বোঝো নাই ইসলাম ভিন্ন জিনিস ইসলাম কি জিনিস কিছু ক্রিস্টিকালচার পালন করলে ইসলাম পালন হয় না কিছু কৃষ্টি কালচার পালন করলে ইসলাম হলো কোড অফ লাইফ তোমার জন্মের থেকে শুরু করে গোটা জিন্দিকি তোমার মৃত্যু তোমার মৃত্যুর পরে তোমার কাঁপনটা কিভাবে পড়াবে তোমার কবরটা কিভাবে খনন করবে তোমাকে কিভাবে লাশটা কবরের মধ্যে রাখবে মাটিটা কিভাবে দেওয়া হবে তারপর কিভাবে দোয়া করা হবে ওই জান্নাতে পুষানো পর্যন্ত জন্মের থেকে জান্নাতে পোষানো পর্যন্ত যেই নীতির মধ্যে সমস্ত নীতি দিয়ে আসে তার নাম ইসলাম তার নাম কি জোরে বলেন ইসলাম বলছে তুমি জন্ম হওয়ার পরে কয়দিনের মধ্যে নাম নাম রাখবা এবং নামটা কোন ধরনের রাখবা কিরে রে ভাই তোমার নাম কি আমার নাম সেন্টু কি নাম দ্বিতীয় প্রশ্ন কি তুমি মুসলমান না হিন্দু কি আসে কি নেই তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় নেই নাই সেন্টুর মধ্যে ইসলামের পরিচয় আছে। তোমার নাম কি আবদুল্লাহ দ্বিতীয় প্রশ্ন নেই মুসলমান তা ঠিক না আমার মাথা দেখলে মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেকের ভাইয়ের মাথা দেখলে প্রশ্ন করতে তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান খুব ভালো মতো বুঝবেন আমার চেহারা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক ভাই চেহারা দেখলে প্রশ্ন করতে হিন্দু না খ্রিস্টান না মুসলমান আমার পোশাক দেখলে কি মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক ভাই পোশাক দেখলে প্রশ্ন করতে খ্রিস্টান হিন্দু না মুসলমান তোমার ব্যবসা ইসলাম নাই। তোমার মেয়ের মধ্যে জোরে বলেন ছেলের মধ্যে কামায়ের মধ্যে খরচের মধ্যে তোমার তোমার দলের মধ্যে তোমার নীতির মধ্যে আদর্শের মধ্যে সিনাতে কোথা দি ইসলাম নাই তোমার বন্ধু হরিশরণ কে হরিশরণ একই সাথে চা খাইতেছো আজান হয়ে গেছে হরিশরণ পেছনে নামাজে যায় নাই তুমিও নামাজে যাও নাই হরিশরণের দাঁড়ি নেই তোমার দাঁড়ি নেই হরিশরণের টুপি নাই, তোমার টুপি নাই, হরিশরণ মদ খায় তুমিও মদ খাও হরিশরণ ঘুষ খায় তুমিও ঘুষ খাও হরিশরণ বেপর্দা তোমার মেয়েও বেপর্দা হরিশরণের স্ত্রী বেপর্দা তোমার স্ত্রী বেপর্দা হরিচরণ যেই কাজ করে তুমিও সেই কাজ করো হরিশরণ যেই দল করে তুমিও সেই দল করো এখন আমি তোমাকেই প্রশ্ন করলাম যদি তোমাকে বাড়ার জান্নাতি নিতে হয় তো হরিশরণ বেসারায় দোষটা কি করছে আমাকে বলো বাবা রাগটা করিও না রাগ করিও না তুমি সারা রাত্র পড়াশোনা করিয়া তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবা আর যে সারাদিন হবে যে পানি পান করবে তারও যে খানা খাবে তারও ক্ষুদানীপূরণ হবে যে খানা খাবে না তারও ক্ষুদা নির্বরণ হবে এটা কোনোদিন সম্ভব না যে নামাজ পড়বে সেও জাননাতে যাবে যে নামাজ পড়বে না সেও জাননাতে যাবে জোরে বলেন যে রোজা রাখবে সেও জান্নাতে যাবে যে রোজা রাখবে না সেও জাননাতে যাবে যে মত পান করবে সেও জান্নাতে যাবে যে পান জান্নাতে যাবে। বাবারে খুব ভালো মতো বুঝো ভালো মতো পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করা যায় না ভালো মতো কৃষি না করলে গোলাবরা ধানও পাওয়া যায় না পানি পান না করলে তিরিশটা মিটে না না খাইলে তার ক্ষুদা নিবারণ হবে না এইভাবে জান্নাত বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা আবার অনেকেই বলে এত নামাজের দরকারটা কি এত রোজার এরকম আছে কি নেই দুনিয়ার ব্যাপারে আরো আখরাতের ব্যাপারে এত মনে থাকবে দুনিয়ার ব্যাপারে আরো আর আখড়াতের ব্যাপারে আরো দোকান চাই আরো টাকা চাই আরো বাড়ি চাই আরো জমি চাই আরো পদোন্নতি চাই দুনিয়ার ব্যাপারে আরো আর আরো চাই আর আখ রাতের ব্যাপারে জোরে মনে এত নামাজ লাগে এত রোজা লাগে এত টুপি লাগে এত সিকিল লাগে এত তেলব লাগে এত এবাদত লাগে অবস্থা দেখছেন দুনিয়ার ব্যাপারে এত আর আঁখ রাতের ব্যাপারে আরও বাবারে খুব ভালোমতো বুঝবা আমার নবী এই উদাহরণটা মনে রাখবেন আমার নবী আলাইসালাহ তুম আসলাম দুনিয়া এবং আঁকরে ছোট্ট একটা উদাহরণ দিছে আঁখেরদের জিন্দিটা কেমন জিন্দগি হবে ধরে না গোটা দুনিয়াটা গোডাউন ছোট গোডাউন না বড় গোডাউন আসমান থেকে জমিন পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়া একটা গোডাউন আল্লাহর হাবিব বলেন গোটা গোডাউনকে সরিষা দিয়া ভরিয়া দাও এবার একটা পাখিকে হুকুম করো এ পাখি একটা সরিষা খাওয়ার পাঁচশো বছর পরে আর একটা সরিষা খাও এরকম পাঁচশো বছর পরে পরে শরিশা খেতে খেতে গোটা দুনিয়ার গোডাউনের সরিষা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখাতের দিন দিকে শুরু হবে আর কোনোদিন শেষ হবে বাবারে যেই দিকে শুরু আছে আর শেষ নাই সেই দিন দিকে যেন কী করলাম রে বাবা বাবার রে দুনিয়াতে কয়দিন বাজব তিরিশ বছর চল্লিশ ৫০ ষাট সত্তর বছর এই দিন দিকে যেন পাগল হইয়া গেলাম জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম আমার রহমাতুল্লা বলেন এ যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে জৈবন তোমাকে যেন ধোকায় ফালাইতে না পারে এ যুবক তুমি কি দেখো নাই তোমার সে অল্প মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ যুবক তুমি কি দেখো না কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ যুবক কত মানুষের মনে মধ্যে কত আশা ছিল কিন্তু কোন আশা বাস্তবায়ন করতে পারে নাই তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যুবকরে খবরদার মাওলাকে নিয়া কেউ মাওলার কবরে যাই বা তুমি কেনো খেয়াল করোননা আজকে দুনিয়ার পরীক্ষা ফেল করলে বারবার পরীক্ষা করিয়া সে তার আশা করা যায় কিন্তু না খাস্তা মৌয়ের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় মিজানের মামলায় পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া বার আর কোন চান্স নাই কবরের ঢোকার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই বাবা রে কবর তো মারাত্মক জায়গা নিশ্চুই তোমরা কবরের কথা ভুলিয়া গেছ তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে কবর প্রতিদিন গোঠা দুনিয়ার মানুষ আনা বাইতুল আনা জুলমা। আনা বায়তুল ওয়াসান দূর কবর প্রতি সত্তর গুণ অন্ধকার আমার মধ্যে বাতির ব্যবস্থা না করে কেউ আমার কাছে আসিও না আনা বায়তুল ওয়াসা না আমি পোকা মাকড়ের ঘর আমি সাপ বিসুর ঘর কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এই হাদিস বয়ান করার সময় আল্লাহ হাবিব দুই হাতকে একত্রিত করলেন এক আঙ্গুলির মধ্যে আর আঙ্গুলি বলেন কবরের দুই পাশের মাটিয়া মঞ্জুরে চাপ মারবে চাপের শরীর এক পাঁচরের হাঁডিয়া আর এক পাঁচরে ঢুকাইয়া ফেলাইবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার ওসমান গনিরাদি আল্লাহ কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটি তার সাথে ভালো ব্যবহার হবে আর খোদা আখা তা কবর যদি খারাপ ব্যবহার শুরু করিয়া যায় তার তো উপায় হবে না বাবার এই এমন কোনো হাদিসের কিতাব নেই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আজ বয়ান নাই আল্লাহর হাবিব আল্লাহু আসসালামে একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘুরতে আসেন কবর অবস্থা দেখতে আসেন দেখেন সবাই অবস্থাই ভালো কিন্তু এক কবরের মধ্যে আজাব চলতে আছে আল্লাহ হাবিব কবরের কাছে দ্বারাই দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ আমার হাবিব যতক্ষণ পর্যন্ত কবর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আমি কবুল করবো না আল্লাহ তুমি মাফ করিয়া খবরদার খবরদার বাপ মা বেজার থাকলে মাও নয় করবে না আল্লাহিব বলেন তোমার মায়ের তোমার ছেলের আজাব হইতে তুমি তাকে মাফ করিয়া দাও তখন মহিলা বলতে আসি আল্লাহ আমার ছেলের আজাব হইতে মাওলার শুক্রিয়া আদায় করতে আসি থেকে বিদায় এই বাচ্চা জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমার জৈবন আমি ধ্বংস করিয়া ফেলাইছে আর কোনোদিন বিবাহ বসি নাই ছেলে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকি তার চেহারা দিকে আমার খুবই ভালো লাগতো ইয়া নবী আল্লাহ ছেলে বড় হয়েছে বড় হওয়ার পরে তাকে বিবাহ করাইলাম ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ বিবাহ করাবার পরে ছেলে এখন আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তাই সে শুনে সাথে সাথে আমার ছেলে আমার মাথার বেটা বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্তবাহিন হওয়া শুরু হয়ে গেছে তখন মাওলার কাছে বললাম মাওলারে দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি আল্লাহ আপনার সাহাবি হত্য মাওনা আমার দোয়া কবল করছে এর জন্য আমি মাওলার শুক্রিয়া আদায় করতে আছে আল্লাহর হাবিব মাওলার কাছে বললেন মাওলারে যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে সে মাফ করবে না একটু আজাব দেখা যাবেন মহিলা যখন কবর আজব দেখা শুরু করছে এখন মহিলা চিল্লালা আমার ছেলের সমস্ত শৈলের চামড়া খুলিয়া ফেরানো হয়েছে সমস্ত কবর আগুনে ভরিয়া গেছে তার উপরে গুর্জের বাড়ি ইয়া নবী আল্লাহ তো কেউ সহ্য করতে পারে বাবার বাবারে কি ভাবছো সব কি পাগলামি দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না লক্ষ লক্ষ সবার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কুটি কুটি আল্লাহর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না মনকে মন বুঝরে যদি কবরে সহ্য করতে বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহাক সবাই আমল নামাক ওজন করবে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আল্লাহ আল্লাহাক তাদেরকে জান্নাতের ফয়সলা দিয়া দেবে আল্লাহ তুমি কবল করিয়া না আর যাদের ন্যাকের পাল্লা হালকা হইয়া যাবে তোমরা কি জানো হাবিয়া কুম জাহানের ধর্মটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহাব নিজেই প্রশ্ন জবাব দেন না কেমন জাহান কোন এক মানুষ দীপ বঙ্গোপ সাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চাই ওদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি আমার একটা জেডাইনে আগুন আগুন আগুন আগুনের একটা গর্থ আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবার সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেখানে যাবো কেউ তো সহ্য করতে পারব না বাবারে জাহান্ন মেরা জাহান্ন জলতে জল আমি খাওয়াইছিংরা মেয়ে এক ধরনের স্বাদ ফজলি মেয়ে আর এক ধরনের সাত ধরনের সাত গরুর গোসে এক ধরনের স্বাদ খাসির গোসে আর ধরনের সাত মুরগির গোসে আর ধরনের সাত এক ধরনের চোখ আর বাবা দেয় না চোখ আমি মাওলায় দিছিলাম জবানোর মাওলা বাবা দেয় না জমান আমি মাওলায় দিছিলাম হুকুম মানে নাই আমার কথা শুনে নাই ওই জাহান্নদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই বার্ধামলা সরবা ইল্লাহ ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্ন লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাফাত করে পড়িয়ে যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবেন আল্লাহাকালামে পাখের মধ্যে হবে মানুষ মরবেও না বাঁচবেও না জীবন যাবে কিন্তু যাবে না বাবা সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড আজাবো কেউ তো সহ্য করতে পারবাহ কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও তাহলে আমি আর গুনার কাজ করব না বাবা আমি খোদার কসম করে বলতে আছি তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর মেথুর তুমি যাই হও না কেন সবাই সামনে তোমার একশোবার পায়ে ধরতে রা দিয়াছি রে বাবা তারপরও গুনার খামের কাছেও যাইবো না বলতে পারো হুজুর গুনার কাজ আমি যাও। আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ এত বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবানা যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবে বাচ্চা তোমাকে পানির সাথে খেলতে আস বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও কামড় বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া গাজা মদে মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান নামের কিনারায় বসে খেলা করতে আছে। হুকুম আজ মধ্যে একটা ধাক্কা মারবে অমনি উল্টে গোকরা জাহান পড়িয়া পড়িয়ে বাবা। আর তোমরা জাহান্ন থেকে উঠবেন বাবা থেকে বিদায় হয়ে গেছে এ সেনাকার তুমি কি দেখো নাই কত জেনাকার তবহর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ মত কর তুমি কি দেখো নাই পান মাওলার কবরে যাবা এই গ্রান্টি তোমাকে কে দিস রা বাবা নয়তা এই গ্রান্টি কেউ দিতে পারে तब मोम मुसलमान बोलते समय मन चाय गुनार् कैमन कर जानना समय चाय नियमार जान नाम का मन चाय কিন্তু কেন করতে পারি না খবরদার বর্তমান জমানে কিন্তু পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা সেরে বেদাত হিংসা হাসা দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যে মুড়িদের মধ্যে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষত নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝিনা চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জমিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু কাজী বাবা আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি প্রাণ খুলিয়া দোয়া করো কেয়ামতের ময়দানে গলা গলি বা দিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া ও পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া কত মেয়ে লোকে শরবত খাইছে কত মেয় বাতাস করছে আবার একদিনে ঘন এর দুয়ার দিয়া মারা নাসিয়া বাইর হব ছেলে কেনবে করে আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাঁড়িওয়ালা যখন কান্দল নয় তখন তুমি লজ্জা পাইয়া যাও আল্লাহ কত বেগুড়ান না বলে আল্লাহ কত জাকরি আল্লাহ করে দাও আল্লাহ তুমি মাঠের দিকে কেন দেখ আল্লাহ তোমার বন্দারা কেন কান্দে আল্লাহ বিনু মাসির কান্দি আল্লাহ কেউ আল্লাহ আমরা কেউ গাজা মত পান করিয়া ফেলাই আল্লাহ আমরা কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি জ্বালাই না আল্লাহ আল্লাহ আল্লাহ জাহান নামের আমরা কেউ সহ্য করতে পারব না আল্লাহর সন্তান অন্যায় করে না আশা করে দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তুমিও তারা যাও আর তো কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দু আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়াও কবল নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল নাও। আল্লাহ আমার মুরুবকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তোলাম জানি না কার মা নাই জানি না কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মৌমেন মোমেন যত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবর আজকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের কবরকে জান্নাতের বগিচা বানায় দাও মা দাদা সহ দুনিয়ার মা শায়েকদের মা খামকে জান্নাতের বোধে করে দাও আমাদের আহ তোমার খাস গোলাম বন্দি সবাই কবল করে নাও রব্বানা غُرَّتْ عَيْنُ وَجَلَالِ الْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا الله هدايتের মালা না পরে কাউকে খান্তকে বিদায় দিও না আমিন না পরে কাউকে বিদায় দিও না আমিন সুبحان ربك رب العزت يا ما ভাই বসেন একটা পাগি দান বসেন একটা আমরা